কাহাবিবনু মালিক রদিল্লাহ তালান্নহতে বর্ণিত নাবী সাল্লাল্লাহ সাল্লাম তাবুকের যুদ্ধে বৃহস্পতিবার বের হন আর বৃহস্পতিবার বের হওয়াই তিনি পছন্দ করতেন